সাহল র্দ হতে বর্ণিত তিনি বলেন লোকেরা শিশুদের মতো নিজেদের লুঙ্গি কাঁধে বেঁধে সালাত আদায় করতেন আর মহিলাদের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন পুরুষদের ঠিক মতো বসে যাওয়ার পূর্বে সিজদা হতে মাথা না উঠায়